दिखे तक छा माध्यम मक्का मदिनारना छय ছয়জন কোন জায়গা ইমাম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সর্বস্তরের তৌহদি জনতা আমি পবিত্র কালামুল্লার আয়াতের একটি ছোট্ট করেছি দলিলের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব আমার তো আমরা জানি যে বাংলায় একটা অর্থ বোঝাতে একাধিক শব্দ ব্যবহৃত হয় যেমন রাস্তা সড়ক শব্দ দুইটা অর্থ কি দুইটা দুইটার অর্থই এক তেমনি আরবিতে অর্থ এক কিন্তু শব্দ একাধিক এমন রয়েছে আমি যেই আয়াত তেলাওয়াত করেছি आयाल्ला अनुसर तुम्हरा अनुगत हो सबील, सबील शब्द व्यवहित है शब्द व्यवहित है তাদের পথের মন মান আনাবা ইলাইয়া যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর অভিমুখী হয় যারা কার অভিমুখী বলেন না কারণ নিষেধ দেখে ওই সমস্ত ব্যক্তিদের পথ ওই সমস্ত ব্যক্তিদের মজাহের অনুসরণ করো আরেকটা কথা আপনাদের বুঝলে আমার সামনের কথা বুঝতে আপনাদের সহজ হবে আমি ঢাকা থেকে আপনাদের এলাকায় এসেছি তো ঢাকা থেকে যখন রওনা দিয়েছি তখন আমার গন্তব্য ছিল আপনাদের সিলেক্ট গন্তব্য বুঝেন তো আপনাদের গন্তব্য ছিল সিলেক্ট আমি এসেছি রাস্তা দিয়ে এই রাস্তাটা ছিল আমার মাধ্যম রাস্তাটা কি ছিল ভাই আর আমার গন্তব্য সিলেট কি ভাই ভালো করে বুঝবেন তিনটা কথা ভালো করে সবার মুখস্থ করতে হবে তাহলে সামনের কথা বুঝে আসবে আমরা বলি আমাদের গন্তব্য হলো এবং আমাদের গন্তব্য উরআন এবং তো আমাদের গন্তব্য হলো কোরআন এবং সুন্না গন্তব্য হলো কোরআন মাধ্যম হলো মজাহ মাধ্যম হলো মজাহাব আমার গন্তব্য মজহব আমার উদ্দেশ্য আমার গন্তব্য কি আর বলেন না গন্তব্য কি আমাদের গন্তব্য হলেন মাধ্যম হলেন ইমাম আবু হানিফা মাধ্যম হলেন ইমাম আবু হানিফা আমার গন্তব্য আবহানি তো আমার উদ্দেশ্য আমার গন্তব্য কে আর বলেন না গন্তব্য কে তিন নম্বর আমাদের গন্তব্য হলো মক্কা মদিনা গন্তব্য হলো বলেন না গন্তব্য হলো আর আমাদের মজহাবের ইমাম যেহেতু কুফায় জন্ম নিয়েছেন ইরাকের কুফা নগরীতে এই জন্য আমরা বলি আমাদের মাধ্যম মাধ্যম কুফা কুফা আমার গন্তব্য তাহলে আমরা তিনটা কথা শিখলাম এক নাম্বার আমাদের গন্তব্য হল উর এবং সন্না মাধ্যম হলো মজহাব আমাদের গন্তব্য হলেন নবী মাধ্যম হলেন ইমাম আবু হানিফা আমাদের তাদের বুঝে নেই তাহলে সামনের কথা বুঝতে সহজ হবে আমাদের ওই বন্ধুরা এসে বলেন তাদের ভাষায় বলি তারা বলেন তাদের গন্তব্য এবং সন্না তাদের গন্তব্য কোরআন এবং মতভেদ আছে মতভেদ হলো আমরা বলি গন্তব্যে যাব। মাজহাবের মাধ্যম হয়ে তারা বলেন মাজহাবের মাধ্যম নেব না মাধ্যম নেবে দুই নম্বর তারাও বলেন তাদের সাথে এই ক্ষেত্রেও আমাদের গন্তব্য নিয়ে কোনো মতভেদ তিন তারাও বলেন তাদের গন্তব্য হলো মক্কা মদিলা কিন্তু মাধ্যম কুফা। বোকা বানানোর জন্য যে কিতাবটা বগলের নিচে নিয়ে ঘুরে বেড়ায় ওই কিতাবের নাম সহিুল বোখারি ওই কিতাবের নাম কি ভাই বোখারি শুনি আমরা দেখতে চাই এই বোকারি কি আমাদের মাথায় হাত রাখে না ওই দোস্তদের মাথায় হাত রাখে ঠিক আছে না ভাই এই বন্ধুরা বোকারির বোকার হয়ে জাতিকে বুঝাতে চান যে তারা যেতে চান কিন্তু আমাদের মত মাধ্যম ব্যবহার করে নয় বরং সরাসরি যেতে চান সরাসরি আর দলিল দেয় বোকারি থেকে থেকে আমরা বলি ভাব খোদ বানিয়ে বারবার কুফায় দৌড়ান তাহলে বোঝা যাবে বোকারি শরীফ আমাদের আর যদি ওই বন্ধুদের মতো আরেকটা জিনিস বুঝেলেন তাহলে সামনের আলোচনা বুঝতে আরো সহজ আমার আঙ্গুলের দিকে সবাই তাকাতে হবে তাকাইছেন সবাই আঙ্গুলগুলো আমরা একটা নাম नाम नाम तीन नम्बर तीन नम्बर चारम्बर ग हुजूर थे शुने कथा बला हराम मिथ्या कथा बोला तो अपन कथा टाइम गंतव्य कथा टाइम गई गांधी तीन नम्बर तीन नम्बर चार नम्बर चार नम्बर हुजूर थे तो हुजूर कथा गंतव्य बाकी जर नाम सिरियल अनुपाते आंगुल जी নবীর কথাটা হয় সবার গন্তব্য করেছেন যেমন ইমাম বুখারী সহিশো এক নাম্বার হাদিস ইমাম বুখারি বলেন আলকামা কালা কালা আব্দুল্লাহ এরপরে নবীর এই নবীর বুকারি বলেন আমি সরাসরি যেতে পারি নাই আমি প্রথমে গিয়েছি ওসমানের কাছে ওসমান গিয়েছে জারিরের কাছে জারির গিয়েছে মনসুরের কাছে মনসুর গিয়েছে আলকামার কাছে আল ইব্রাহিম নাহির কাছে গিয়েছে আলকামার কাছে আল কামা গিয়েছে করেছেন ছয় ছয়টা মাধ্যম পেরিয়ে তিনি গন্তব্য নবীতে গিয়েছেন গন্তব্য মক্কা মদিনা গিয়েছেন গন্তব্য নবীর হারিসে গিয়েছেন যেতে গিয়ে যেই ছয়টা মাধ্যম ব্যবহার করেছেন আমরা সেই ছয় दिखे तकिए देखी छा माध्यम एकजन मक्का मदिनारोना छूफार ইমাম সেই ছয়টা মাধ্যম মক্কা রোনা মদিরারও না বরং সবকটি কুফা বুঝা গেল ইমাম বুখারি কাদের بلنا كذلك <تصفيق> جلن بغري شريف الشرب الشريح حديث إمام بغري بلنا وبه قال حدثنا أحمد بن وشكعب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القاقعة عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن سقلتان في الميزان خفبتان على اللسان سبحان الله وبي حمده سبحان الله العظيم إمام بغري بلنا أمي حدث تسولة سيد তিনি শুনেছেন আবু জোরা বলেছেন দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় জবানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় বড় বাড়ি সেই দুইটা কালিমা হলো বলেন না সুবাহি আমি আহমদ বিন আশকাবের কাছে গিয়েছি তিনি মোহাম্মদ বিন ফুজাইলের কাছে গিয়েছেন মোহাম্মদ বিন ফুজাইল উমার কাকা এর কাছে গিয়েছে উমার বিন কাকা আবু জিয়েছে আবু তার উদ্দেশ্যে পৌঁছেছেন পাঁচটা মাধ্যম ব্যবহার করেছেন সেই পাঁচ মাধ্যমের প্রথম চারটা মাধ্যম একজন চারজন মক্কার দস্তক দিয়েছেন পদ্ধতি কাদের বলেন না এই পদ্ধতি কাদের ওদের না আমাদের পদ্ধতি না শুধু তাই নয় छत्म बुखारी प्राथमिक जीवने पढ़े से नाम हलो अल जमीबरा तरह लेखक हलन हजरत इमाम सूफिया ছাত্র ছিল ইমাম বুখারি আবার পনেরো ষোলো বছর বয়সে তার ভাই আহমদের সাথে তিনি মক্কা গমন করেন মক্কা গিয়ে ইমাম বুখারি যাদের কাছে হাদিফ পরেছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ ধরেন হজরতে Abu Abdurrahman Al-Mukri ei Imam Abu Abdurrahman Al-Mukri Imam Abu Ali Farsatro chilo Imam Bukhari ebar Basra gelen Basra giye jader kache hadith porechen jader kache din shekechen tader majhe ekjon boro ustad holen Imam Abu Asim An-Nabil ei Imam Abu Asim An-Nabil Imam Abu Ali Farsatro chilo Imam Bukhari'r Basra'r ekjon boro ustad holen Muhammad bin এবার কুফা গেলেন কুফা গিয়ে যাদের কাছে হাদিস করেছেন তাদের মাঝে একজন ইমাম আবুল হানিফার ছাত্র ছিল ইমাম বুকারি এবার বাগদাদ গেলেন বাগদাদ গিয়ে যাদের কাছে হাদিস করেছেন। তাদের মাঝে একজন বড় উস্তাদ ধরেন হজরত ইমাম আহমদ বিন হাম্বল এই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফের ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ ইমাম আবু হালিফার ছাত্র ছিল কি বুঝা গেল ইমাম বুকারি তার বাল্যকালে শিশু কালে যেই উস্তাদের পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরলেন মক্কা গেলেন নদীরা গেলেন বসা গেলেন কুফা গেলেন বগদক গেলেন তো পড়লেন আমাদের মজহাবের ইমামের ছাত্রের কাছেই কিন্তু এই বোকারি শরীফের একটা হাদিসও তাদের মতের পক্ষে নিতে পারবে না পারবে না পারবে এটা আমি দাবি করলাম আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা রাগ করবেন না আমি আরেকজন বলতেছে আমার জন পরে নবী কতজন পরে নবী আমাকে বলেন তো এখানে তিন ভালো না ছয় ভালো আকল ঠিকানায় রেখে বলবেন একজন বলতেছে আমার তিনজন পরে নবি আমার তিনজন পড়ে আরেকজন বলতেছে আমার ছয় জন পরে নবী কতজন পড়ে নবী ছয় জন এখন বলেন তো তিন ভালো না ছয় ভালো কত ভালো ছয় ভালো মশাল তিনি কখনো ছয় মাধ্যম পরে নবী ছয় মাধ্যম পরে নবী এমন হাদিস এনেছেন পাঁচ মাধ্যম পরে নবী এমন হাদিস এনেছেন চার মাধ্যম পরে নবী এমন হাদিসও এনেছেন মাধ্যম পরে নবী এমন হাদিস এনেছেন আমাকে বলেন তো তিনজন পরেই নবী তিনজন পরে ভালো করে বুঝবেন হাদিসের পরিভাষায় তিন পরেই নবী এরকম হাদিসগুলোকে বলা হয় করতে হবে সবাই ভেরি গুড মার্কা ইংরেজিতে আমরা সবাই কই না আরে কই না তিন চার বছরের বাচ্চাও তো এখন আরে কয়েক কি কয় না এই ইংরেজি কবর ও খুব কাজে লাগবে না আল্লাহ তো ইংরেজিতে কথা কয় না হ্যাঁ আমার সাথে মুখস্থ করতে হবে বলেন মানে তিনজন পড়ে নবী তিনজন পড়েই এরকম হাজিস তো ইমাম বোখারি তারি বোখারি শরীফে সুলা তথা ইমাম বুখারির তিনজন পড়ি নবী এরকম থেকে এই মক্কিবিন ইব্রাহিম ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারি ছয়টা সুলা তথা তিনজন পড়ে নবী এরকম হাদিস ছয়টা এনেছেন ইমাম আবু আহসেম ন থেকে এই ইমাম আবু আহসেম এবার হিসাব করেন মকিবিন ইব্রাহিম এগারো আবু আহসান ছয় মোট কত হয়েছে গণ ভুলে গেছিল কটা এই দুইটার একটা হলো আল হেমসি তিনি হেমসের অধিবাসী ছিলেন তিনি ইমামা ছাত্র ছিলেন না আরেকজন হলেন হজরত হাম্মদ বিন ইয়াহিয়া ইমাম আমাদের মাঝহের ইমামের ছাত্র ছাড়া কোন গতি নেই আমাদের মাঝহা দেখাবো ইমামের এই বোহারী শরীফ ইমাম বোহারি থেকে তার নব্বই হাজার ছাত্র শুনেছেন ভাই কত হাজার ছাত্ররা শুনেছেন বলেন না কত হাজার ছাত্র না এই নব্বই হাজার ছাত্রদের মাঝে চারজন ছাত্রের লিখিত পাণ্ডুলিপি বর্তমান বিশ্বে প্রসিদ্ধ কতজন ছাত্রের হাতে লিখিত পাণ্ডুলিপি অনুলিপি বর্তমান বিশ্বে প্রসিদ্ধ সেই দিকে আমরা হজরতে ইব্রাহিম বিন মাহিল বিন হজাজি আরেকজন হলেন হজরতে হজরত হাম্মাদ বিন শাকের আল নসাফি আরেকজন হলেন মুহাম্মদ বিন ইউসুফ আল ফেরাবরী আরেকজন হলেন আবু তাল মনসুর এই চার লিখিত আমরা যখন তাকাই তাকে দেখি প্রথম দুই ছাত্র অর্থাৎ ইব্রাহিম বিন মাহিল্মিনের অনুসারী छात्री इमारी पृथ्वी प्रंत प्रान घर पड़े ताराओम हानिफार छात्र छिल बुखारी बुखारी लिखते शुरू कर তার ইমাম আবু হারিফার মাহাবের অনুসারীদের মাধ্যমেই ছড়ালো এরপর ওই বহারী শরীফ আমাদের না আর ইমান মজবুত সময় একদম কম সামনের দিকে আখড়া বানাতে চাই তাদের কতটুকু সত্যবাদী একটু দেখতে চাই ঠিক আছে না ভাই করবেন না তো এক নম্বর মাছ প্রথম থেকে শুরু করি নামাজের মাসায় হাত বাঁধা নিয়ে কোন জায়গায় হাত বাঁধার মশালা আমি একদম শুরু থেকে বলি হাত বাঁধার মশালায় দুইটা বিষয় না জানলে নামাজে হাত বাঁধা পূর্ণ হবে না কয়টা বিষয় না জানলে ভাই এক নাম্বার। এক নম্বর দুই নম্বর নামাজে হাতটা কোথায় রাখবো এই দুইটা ভালো করে না জানলে নামাজে হাত বাধা পূর্ণ হবে আমাদের হুজুররা আমাদের শিখিয়েছেন কিভাবে এক বলেন ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখো কোথায় রাখো আর বলেন না কোথায় রাখো তাহলে কি শিখানো হলো কিভাবে রাখব কিভাবে এক নম্বর না কোথায় রাখবো জবাবে আমরা বলি হাতটা এখানে যাবে আর বলেন না কোন জায়গায় যাবে ওই হুদুদ্দের টা পরে দেখি আমরা আগে দেখে নেই আমাদের কথা বহারিতা আসে কিনা ঠিক আছে না পরে ওই হুজুদ্দার টা প্রথমটা মনে আছে তো কিভাবে রাখবো তাও বললাম কোথায় রাখবো তাও অর্ধেক বলছি না ভাই পুরা বলছি আমাদের নবীকে অর্ধেক পরিপূর্ণ হবে তো সহি আমাদের ওই দোস্তরা তাদের নিজেদের প্রকাশনী থেকে এটা বের করছে আমি আজ পোস্টমর্টম করবো ইনশাল্লাহ আপনার রাগ করবেন কয় কি কয় না ওদের তর্জমা লিখছেন পাঁচশো উনশি নাই হাতের বাম হাতের কবজির উপরে রাখতেন কোথায় রাখতেন বলেন না কোথায় রাখতেন বোঝা গেল আমাদের হাত বাধার তরিকা বোখারিতে আছে। আর ইমানে আপনাদের এই ইমানি দুর্বলতার কারণে আমাদের যেদিন থেকে ইসলাম এসেছে সেই নবীর ইসলামের সাথে যেই নবীর নামাজ এসেছে সেই নবীর নামাজটা আমাদের হাত বাজার তরিকা বহারি তো আছে কি নেই আর ইবারের সাথে বলেন না সে কোথায় রাখবো এখানে কি পাওয়া গেল কিভাবে রাখব কি পাওয়া গেলো কিভাবে রাখবো কি পাওয়া গেছে কোথায় রাখব তা জানতে হলে আমরা বলি যে এইভাবে হাতটা ধরে ছেড়ে দাও যেখানে যাবে সেইটাই হাত বাঁধার জায়গা সেটাই হাত বাঁধার তারপরে দলিল দে তার নাম হলো ইমাম আবু বকর ইবনে আবি সাহেব তার লিখিত কিতাব আল মুসান্নফ ইবনে আবি সাহেবা এই কিতাবটি শাহ আওয়ামা আরব বিশ্বের একজন প্রসিদ্ধ শাহেক তিনি অতীতের প্রায় ছয় সাতটা হস্তলিপিত হাদিসের কিতাব সাত কিতাব না উস্তাদের উক্ত কিতাবের মহস্থ গ্রাম সবাই উনচল্লিশ কত নাম্বার হাদিস 3900 <تصفيق> شدا حدثنا وقيع عن موسى আমি নবীকে নামাজে দেখেছি তিনি ডান হাত বাম হাতের উপরে রেখে নিচে রাখতেন আমরা ইমাম বুখারি কে মানি না মানি না ইমান মজবুত ইমাম বুখারিরও মানলাম ইমাম বুখারির উস্তাদের কিতাবের হাদিস এরপরে তো আমরা মানি না আমাদের মাদ্রাসায় পুরাপুরি পড়া কথা ঠিক কিনা আমাদের যতগুলি সাইফুল হাদিদ আছে অতগুলি লামা দামি খুঁজে পাওয়া কঠিন আছে কথা ঠিক কিনা তোমার সমস্যা কি ও বলবে হাতটা বুকের উপরে রাখো বুকের উপরে রাখো বুকের উপরে রাখো ওরা বলবেন কেমনে রাখবো ও বলবে না বিশ্বাস ওদের মসজিদে জানি না কারণ ও জানে হাত ও রাখবে কি জানে এক কাতারে নামাজে দাঁড় করা দিয়ে দেখবেন এক শায়েকের হাত বাঁধার সাথে আরেকজনের মিল নেই কারণ হলো ওরা জানে হাতটা কোথায় রাখবে পরিপূর্ণ দিনের মশালা কি অর্ধেক হয় না পরিপূর্ণ হয় এখন ওদের কি কোথায় জিজ্ঞাসা করবো না আমরা এখন ওদের সব সায়ক্রামিয়া মিলে একখান হাদিস আবিষ্কার করছে বুহারি থেকে বুঝতে থেকে। আমি ওই হাদিসটা ওদের বুকের উপরে হাত বাঁধার এক নম্বর হাদিস দেখায় বুহারি থেকে বুহারির ওই হাদিসটা আমি তাদের অনুবাদ করা অংশটা আপনাদের শোনাবো আপনি আপনার আকলকে ঠিকানায়কাশনীকেশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা ভাই হাদি হাসিন কোন জায়গায় হাত বাদার দলিল দিবে বলেন না কেমন করতো চলাতে প্রত্যেকদান হাত প্রত্যেকদান বলে না প্রত্যেকদান আগে বুঝলেন হাত কাহাকে বলা হয় হাত বলা হয় এই জায়গা থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটার নাম হাত পুরাটার নাম পুরাটার নাম প্রত্যেক জানতে হবে না নিচে হুজুরাই আমরা লিখি নাই নিচে আরবি অভিধান জেরা শব্দের অর্থ পূর্ণ একগজ বিশিষ্ট হাত পূর্ণ একগজ বিশিষ্ট মানে এই জায়গা থেকে নিয়েছেন নবী বলেছেন তোমরা ডান হাত কে ডান বাম জেরার উপরে রাখো বুঝা গেল নবী বলেছেন তোমরা হাতটা বুকের উপরে বাঁধো আবার বলতে দলিল হয়েছে দলিল তো হয় এখন কি করা যায় এখন ওদের শাক শাক মুনিরুদ্দিনের একটা বইও দেখলাম আপনাদের এই সিলেটের কৃতি সন্তানের বই তো ওদের কয়েকজন শাহে মঞ্চে আসছে কি করবে বুঝাইতে জেরা মনে আছে পূর্ণ জেরার উপরে হাতটি রাখে তাহলে হাতটি বুকের উপরে ই চলে আসে বুকের উপরে ই পরীক্ষা সবাই সবাই পুরা জেরার ভাত রাখেন দেখেন তো এইটা কি বুকের উপরে হাত বাজার দলিল হইল না পেটের উপরে হাত ভুড়ির উপরে হাত বাজার দলিল কোন জায়গায় বুকের উপরে হাত বাদার দলিল হইছে ভুড়ির উপরে হাত বাজার দলিল কি আবাদ আমাদের হলো সরল নবী বলেছেন জেরা ধরতে হবে পুরাটা আচ্ছা নবী হাত বলছেন কি বলেন নেই আরে ভাই বলছেন কি বলেন নেই একই হাদিস যদি এটা পূর্ণ ধরতে হয় এটা অর্ধেক ধরবে কেন এটা যদি পূর্ণ ধরে এটা নতুন আমাদের বর্তমান বিশ্বের নামাজ হাবিরা নামাজে দাঁড়াইলে যতক্ষণ পর্যন্ত না পুরা কার্টুন হয় ততক্ষণ নামাজ শুরু হয় না কারণ বলি এর মধ্যে আমি বলেছিলাম সবকটি কথা তলিল দেবো আমাকে আপনারা বলেন সম্পূর্ণ বেদাতি কাজ আমি দলিল ছাড়া কথা বলবো এক নম্বর বিষয় বুঝেন আমাকে আপনারা নিজের বিবেককে হাজির রেখে বলবেন আপনার সমাজের একটা ভদ্র ছেলে ভালো ছেলে সে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারে না সেই সমাজের ভদ্র ছেলেকে আলম যিনি সবচেয়ে হায় সেই ছড়িয়ে দাঁড়ায় আমাদের বুঝে আসে না দেবন্দীদের কিতাব এটা চলবে না বলে কি বলে না এই জন্য সিস্টেম নিয়েছি দলিল দিব সব উদের কিতাব থেকে ঠিক আছে না ভাই আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন আমাদের মারণা তাহমিদুল মল সাহ দেখিয়ে গিয়েছেন ইসলাম আরব বিশ্বের একজন প্রসিদ্ধা তাদের নিজেদের প্রকাশনী তাহিদিকেশন থেকে বের করছে আমরা বের করছি না আমরা ওই হুজুরা বের করেছে ফতো ইসলাম শেখ মুহাম্মদ বিন সালে কত নম্বর পৃষ্ঠা ভাই আমি কি দাবি করেছি দুই দিকে পা ছড়িয়ে দাঁড়ানো কাজ না বেদাতি কাজ আর বলেন না কি কাজ চলেন অনেকে বাড়াবাড়ি করে পার্শ্ববর্তী মুসল্লির পায়ের সাথে গুরালি মিলাতে গিয়ে নিজের দুপায়ের পায়ের মাঝে অতিরিক্ত ফাঁক সৃষ্টি করে ফেলে কি করে দা এটা যেমনত বিরোধী হয় অনুরূপ ভাবে পরস্পরের কাজ থেকেও বহু দূরে চলে যায় বহু দূরে যখন কাত কি না আচ্ছা যাই হোক নবী বলছেন তিনটা কাদের সাথে কাদ হাঁটুর সাথে হাটু পায়ের সাথে পা মিলাও এখন এ যখন সরায় তখন একে তো কাত দূরে যায় হাটুও দূরে যায় আর এবারে পা মিলাইতে যায় পা মিলায় না আঙুল মিলায় আর এই সমস্ত ব্যক্তিরা মিলাতে বলা হয়েছে কাক দূরে সরায় হাঁটু দূরে সরায় টাকু দূরে সরায় পা দূরে সরায়া আঙ্গুল মিলায় আবার দাবি করে তারা মানে এটা না ফতুয়া আমাদের না ওদের শায়ে ওদের ওরা বেদাপি তাহলে এই ধরি হয়েছে তুমি আমাদের বলো বোকারি মানতে বোকারি মানতে এখন বোকারি থেকে বুকের উপরে হাত দরিল তো দিতে না। এখন দেখেন কিরকম ধোকা দেয় এই সাতান্ন তিনশো নাম্বার পৃষ্ঠা পাবলিকেশন্স। কারাকারা কারা অনুবাদ করেছেন সম্বাদনা করেছেন মিলে জনবাদ করেছে ওদের বড় বড় শায়েকেরা সতেরো জন মিলে কতজন মিলে সতেরো জন মিলে আমার হাতে যেই সংস্করণ আছে এটা হচ্ছে নবম প্রকাশ কোন প্রকাশ নবম প্রকাশ দেখে মানে এর আগে এই বর্ণিত তিনি বলেন যে আমি দেখেছি রেখে এই হাদিস তুমি কই পাইছ জিজ্ঞাসা করবো কি করবো না কতজন মিলে যেন লেখছে বলেন না কতজন এবং কত নাম্বার প্রকাশ ১৭ জন মিলে যদি একটা কথা বারবার লিখে প্রচার করে সাধারণ মানুষকে বুঝবে মিথ্যা কথা বলতে না সত্য কথা মনে করবে সত্য মনে করবি কি করবে না দেখেন কি আমরা বললাম কোন জায়গায় বোহারি একশো দুই নম্বর পৃষ্ঠা এই বর্ণিত ইসলামিক আরবিটা না বাংলা অনুবাদ বাংলা অনুবাদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার সাতশো আপনাদের বাড়িতে যদি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারি থাকে আমি অনুরোধ করে বলবো বাড়িতে গিয়ে খুলে দেখেন ১৭ জন কি পরিমান বাংলা বুকারি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারির সাতশো নম্বর হাদিস দ্বিতীয় খন্ডে আসিল্লাহি থেকে বর্ণিত হাত বাধার হাদিসের কোন অস্তিত্বরীফের কোথাও নেই শরীফের কোথাও আর বুড়িতে থাকবে তো দূরে থাক এই মাজা সহ কুতুবে সিত্তার কোথাও হজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোন অস্তিত্বই নাই কোন অস্তিত্বই যে ধর্মপ্রাণ মানুষকে উল্লান ষড়যন্ত্র করে যাচ্ছে এই সমস্ত আমাদের সহজ সরল যুবকেরা আমি তো আপনাদেরকে বলি অনুরোধ করে বলি আপনাদের চিন্তায় আসবে না এই সমস্ত কি পরিমাণ মিশা কথা হাবিসের নামে বলে বলেন তো এই মিথ্যা কথা কি আমার নামে বলেছে নবীর নামে বলেছে বলেছে কার নামে তো যেই ব্যক্তি নবীর নামে জঘন্য মিথ্যা কথা বলতে পারে সম্পর্কে জঘন্য কথা বলবে এতে আশ্চর্য হবার কোন কারণ নেই কারণ যার গান্ধা জবান লেখনী থেকে নবীর মুক্তি পায় নাই আর ওরা সত্য কথা বলে না উন্মত আমি তো ওদের শুধু প্রথম নম্বর খন্ড থেকে অসংখ্য দেখাইতে পারবো দুই নম্বর মাছ ইমামের পিছনে কেরাপ পরার বিষয়ে তিনটা মশলা কয়টা মশ আলা ভাই বলতে হবে ভাই কয়টা মশলা ভাল করে বুঝবেন এক নম্বর মশ আল আমরা বলি কোনো আলেম বলেন বলেন আমরা সবাই বলি সুরায় নামাজ পূর্ণ হবে দলিল কি হাদিস নবী বলেছেন এবার দুই নম্বর এই মাসালা নিয়ে ওদের সাথে আমাদের কোন মতভেদ দুই নম্বর আমরা বলি সুরায় ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত সুরা না পড়লে নামাজ পূর্ণ হবে এই মাস তালা ওই ওই দের সাথে আমাদের কোনো মতভেদ এবং তার সাথে অতিরিক্ত অংশ না পড়লে নামাজ পূর্ণ হবে তাহলে সুরায় ফাতে সারা নামাজ হবে না এবং সুরায় ফতে নিয়ে ওই দোস্তদের সাথে আমাদের কোন মতভেদ মতভেদটা ভালো করে বুঝতে হবে মতভেদটা কোন জায়গায় তিন নম্বর মাসালায় আমরা বলি ইমামের কেরাত ই মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয় যেমন এক এলাকার সব মুসল্লির জন্য যথেষ্ট। এক একামত সমস্ত মুসল্লির জন্য যথেষ্ট এক হতিবের খুতবা সমস্ত জুমার মুসলির জন্য যথেষ্ট তেমনি ভাবে এক ইমামের কেরাত সব মুসল্লির জন্য যথেষ্ট तकबीर अल्लाह हू अकबर नारे तकबीर अल्लाह हू अकबर दीन इस्लाम दीन इस्लाम जिंदाबाद जिंदाबाद उलेमाए हकानी जिंदाबाद जिंदाबाद उलेमाए देवबंद जिंदाबाद जिंदाबाद बेदादितेर कालोहात जिंदाबाद जिंदाबाद बेदादितेर कालोहात जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाह हू अकबर अबन বরং মুক্তি আলাদা ভাবে ইমামের পিছনে ফাতে করতে হবে কি বলে না তাহলে মতভেদ হলো ইমামের কেরাত মুক্তির কেরাত না না। একটা জিনিস বুঝেন এক হলো দাবি আরেক হলো দলিল এক হলো দাবি আরেক হলো দলিল দিতে হয় দাবির অনুকূলে আগে আগে ধরি কি বলেছিলাম দরিল আমরা হাদিফের কিতাব থেকে দেখাইলো ওরা শোক বন্ধ করে বলে এটা মানা যাবে না এটা তো জাল এখানে বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের কথিত আহ বন্ধুরা তাদের নিজস্ব প্রকাশনী পাবলিকেশন থেকে আমরা বই করছি বক্তারা বের করছে আমরা না প্রকাশনী আমাদের না ওদের পঁচাশি নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা ভাই দাবিটা মনে আসে ইমামের কেরাত কার কেরাত বাংলা অনুবাদ নবীলামের সালাত সম্পাদনের পদ্ধতি মূল লেখক শেখ শেখ নাসির নাসির দিন আলবানায় তৌহিদ হয় নাই ভাই নাই এখন ওরা চোখ বন্ধ করে বলবে এই হাদিস কি বলবে না আমি তো বলি যে বাংলাদেশের কি করে না কি অনেক সূত্রে বর্ণনা করেছেন অনেক সূত্রে বক্তব্য আমাদের না ওদের আমাদের মতের পক্ষে ধরিল হইল কি হয় নাই এখন ওই বাবদানদের বললাম বাবদান তোর সমস্যা কি ও বলে আমার সমস্যা হলো ইমামের কেরাত মুক্তির কেরাত না এখন দাবি করতেছে বললাম তোর সমস্যা কি ও বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না ইমামের কেরাত মুক্তাদির কেরাত না আমরা বললাম বাবদাম একটু দন নাও দলিল দাও কয়েক চুরাতে না আমরা সব যদি ইচ্ছা সুরা ফাতেহা সেরে যায় আমরা বলি নামাজ হবে বলি আরে ভাই সুরা ফাতেহা সারাদ হবে না এই মাছ মতভেদ আছে আরে ভাই আছে মতবেদ হলো না দলিল দেয় না দলিল হয়েছে আপনার মন খারাপ করবেন না উদাহরণ দিই একজনের জিজ্ঞেস করছে তোর বাড়ি কই বললাম তোর সমস্যা কি ও বলে ইমামের ক্যার কেরাত না আমরা বললাম ঠিক হ্যাঁ দলিল দাও না আমরা বললাম মিলছে ও কয় নামিল দলিল দিলাম তো নামিলুক কি করলাম তো তাও কোন জায়গায় বুহারির দলিল কোন জায়গা দলিল তো বুহারির দলিল দিল কি দলিল হয় আন্দাজের কথা আমরা বলি না ইনশাল আর একটা মোটা কথা বলি দোস্তরা কি করে ধোকা দেয় ওদের শেখ আব্দুর রহিম সালা যাওয়ার পরে শনি কয়েকদিন আগে হুদুরে আসছিল ও বক্তব্য দিয়ে গেছে এখন আব্দুল সালাহিস বক্তব্য দিয়ে গেছে কি বক্তব্য দিয়েছে বলতেছে যে হানাফিদের একটা দলিল আছে অনেক স্ট্রং কিন্তু আসলে দলিল সহি না কি দলিল সুরা পিছনে না পর একটা দলিল করা হয় তখন তোমরা আল্লাহ বলেছেন কোরআন পড়লে চুপ থাকো মনোযোগ সহকারে শোনো ফাতে কোরআন বলবেন সন্তান হয় না যেহেতু এরা অম্মুল কোরআন এই জন্য ইমাম ও পড়বে মুক্তাদিও পড়বে বাকিগুলো শুধু ইমাম পড়বে মুক্তি পরা লাগবে না এই পরে গিয়ে বললাম আচ্ছা যদি তাই হয় তাহলে সে কি শিখাইল যে একশো সূরা সন্তান সন্তানের ক্ষেত্রে আদব সে কথা বললে পিছনের কথা বলা যাবে আদব কথা কথা বললে আদব হয় না বেদবি হয় আদব হয় আমি বললাম আচ্ছা সন্তানের ক্ষেত্রে আপনাদের শেখ আদব শিখা গেলো সন্তান কথা বললে কথা বলা যাবে না কিন্তু মায়ের ক্ষেত্রে বেদবি শিখা গেল মাও কথা বলবে তুমিও বিড়বির করো আমি তোমার বহু ভালোবাসি বহুত ভালোবাসি বহুত ভালোবাসি যাও তোমার তিন তালাকাল হবে না হবেই না হবে না যা না। না চেয়ে বড় মিথ্যকার প্রতারক হতে পারবা আপনাদের কে বলে যায় সহিবুল প্রথম নাম্বার হাদিফ ইমাম বুহারি এনেছেন আবুদী ও আমি কি তোমাকে এমন কোনুর আন কোরআনের ভিতরের সবচেয়ে মহান সুরা ওই সাহাবি বললেন হা হবি শিক্ষা দেন আর অনেক কত দলিল মোটা দলিল দেয় আপনাদেরকে মোটা দলিল আপনাদের বুঝে আসবে এটা আল্লা আল্লাহ কারুর সামনে দেয় যেহেতু কোরআন হলো এটা গায়ের মখলুক আল্লাহর সিফাত যেহেতু আল্লাহ কারোর সামনে রুকু দেন না সৈজদা দেন না এইজন্য জন্য আল্লাহর সিফাত কোরআন রুকুতে সৈজদাতে গিয়ে পড়া বেগমী যেহেতু আল্লাহ কারু সামনে রুকু করেন না পিছনে থাকেন না এই জন্য আপনাদের এতটুকু একই হয়েছে তো বোহারী শরীফ ওদের আমাদের কালি সারাদিন আমি মাথায় হাত রাখে কাজের মাথায় হাত রাখে ওরা সারাদিন বুখারি ঘুরে বেড়াতে পারবে কিন্তু বুকারি ওদের পক্ষে কোনোদিন ছিল না হবে ওনাই সব শেখ মুজাফর বিনসিন সাহেব এখন বই লিখতে সালাতাম এই বই যে এই বই যে কি পরিমাণ জালিয়াতি প্রতারণার মিথ্যাচার এই লোক করছে আপনার এটা বোঝার জন্য আমাদের অন্য কোন সমিত দোয়ার বিধান কি নামাজের পর দোয়া করার কথা পরিষ্কার হাদিস আসছে এখানে যেহেতু শব্দ লাগিয়ে দেওয়া হচ্ছে সম্মিলিত সম্মিলিত দোয়ার ক্ষেত্রে একাধিক হাদিস আছে রসুলি করিম সালাম থেকে যেখানে আসছে যে সম্মিলিত মোলাজাত দোয়া কবুলের জন্য এটা একটা সব কারণ রসুল করিম সালাম সমিলিতভাবে দোয়া করেছেন যেমন আমি দেখাই আপনাদেরকে সহিউল বুহারি তৌহিদ পাবলিকেশন পাঁচশো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর খন্ডের এক নম্বর হাদিস সেখানে আসছে আনাসিব মালিক হতে বর্ণিত তিনি বলেন এক বেদিন ধ্বংস হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল আল্লাম দোয়ার জন্য দুহাত হাত উঠালেন লোকজন দোয়ার জন্য আল্লাহ রসুলের সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন এটা একা না সম্মিলিত বললেন না এটা কি আমাদের উনত্রিশ নম্বর হাদিস এছাড়া মুসিলিম থেকে একাধিক হাদিসের মাঝে সম্মিলিত মোলাজাদ প্রতি আগ্রহ এবং এর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে যেমন মাঝে সালমান রবি থেকে বর্ণিত তিনি বলেন এসাদ করেছেন যখন কোন জাতি কোন ব্যক্তিরা কৌম তারা একত্রিত হয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কোন কিছু চায় তখন আল্লাহ হয়ে যায় তারা যেটা চেয়েছে সেই বস্তুটাকে বলেছেন মানে এর যে রাবিগুলি আছেন সরদের মাঝে এর সব হলো বুখারির রাগের রাগ যখন কোন লোকজন একত্রিত হয় এবং একত্রিত হয়ে তাদের কিছু লোক দোয়া করে আর বাকিরা আমিন আমিন বলে তখন কি বুঝা গেল সমিত নাকি হ্যাঁ না উত্তম আপনাদের একটা মোটা কথা বলি পুরা নামাজ একটা আল্লাহ তালার কাছে আল্লাহর প্রশংসা পুরা নামাজটা প্রশংসা নামাজ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ প্রশংসা করতেছি না পুরা নামাজ যাবতীয় আল্লাহুল্লাহি রবিল আলমিন কি বলতেছি যে আল্লাহ রব আলমিন কি তিনি জগৎ সমূহের তিনি মালিক রব আলহামদুলিল্লাহি রবিল আলমিন প্রশংসা ওই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের চার ফিরা সালাম এলেন এবার এতক্ষণ প্রশংসা মানুষ কেন করে যে প্রশংসা করে চিঠির শুরুতে অনেক প্রশংসা লেখে আপনি এই এই সেই এগুলো লেখা হচ্ছে তার কাছে কিছু চাওয়ার জন্য কি ভাই এক ব্যক্তি পুরা তিরিশ দিন পর্যন্ত মেহনত করার পরে এরপরে যখন বেতন আনার সময় আসছে বাড়িতে এসে দিচ্ছে মা জিজ্ঞাসা করে প্রশংসা করলাম তাকে বড় বললাম তার যাবতীয় দু ত্রুটি থেকে মুক্ত বললাম এগুলো করে করে আল্লাহর প্রশংসা করলাম এখন তো চাওয়ার সময় যে কপাল পোড়া নাচে ঘরে ঘুমিয়ে থাকে হেরছে বড় কপাল পোড়া কেউ দুইটা কথা ভালো করে বুঝবেন মুস্তাহিদরা যখন ইস্তেহাদ করেন তাদের ইসতেহাদ যদি ভুলো হয় তবুও একটা সবু কটা সব সঠিক হয় দুই সব অবশ্যই এটা ঠিক হবে না ভুল কথা যেখানে এরকম মিথ্যা কথা লেখা হয় এই সমস্ত বইয়ের নাম তো আদিসের বই সৈয়াদিসের অনুযায়ী বই রাখা উচিত হবে একজন সুযোগ্য ছাত্র আমাদের উস্তাদ আল্লা আব্দুল মতিনামাদুহ লেখা দলিল সহ নামাজের মাসাইল বর্ধিত সংস্করণ আমি সবাই অনুরোধ করবো এই বইটা আরেকটা বই আছে ডক্টর লেখা যেটা মূলত প্রথমে আরবি ছিলেন দাওয়া আল ইসলামিয়া থেকে নবীজির নাম আসলাম খুবই চমৎকার একটা বই ওখানে আপনি বিষয়ের উপর সব দলায়ালগুলি খুব চমৎকার ভাবে সেখানে দেওয়া আছে শুনানি আবু দাউদের মাঝে পরিষ্কার আসছে যে এইভাবে নাড়ানো নাড়ানো হ্যাঁ না বরং একবার উঠাবে এটাই বিশুদ্ধ আমি আলোচনা করিনি আলোচনা করেছেন সরাসরি এবং মালধাবের মাধ্যমে কোরআন দ্বারা মালধাবের পক্ষে দলিল পেশ করেন তো পেশ করলাম আমি তো শুরুতেই বলেছি সুরায় লোকমানের পনেরো নম্বর আয়াত আমি কি বলেছি তাদের পথ তাদের মাঝভাবের অনুসরণ করে আল্লাহ অনুসরণ করো অনুসরণটা মূলত কাণ কানে আছো আছে তো আল্লাহ বলেছেন কে বলেছেন ভাই আমরা নিজের বেলায় বেলায় যেমন আমরা ইমামের অনুসরণে আল্লাহামের ইমাম যেহেতু তিনি সরাসরি আল্লাহর জন্য রুকু করে আল্লাহর জন্য সেজদা দেয় আর আমরা ইমামের এতে ইমামের তাকলিদে ইমামের অনুসরণে কথা বানো ঠিক আছে না না কথাটা নবীর কথাটা কিন্তু করেছেন যেহেতু ইমাম বুখারি এই জন্য বলি হাদিসটা বুখারির আসলে তো হাদিস বুখারির না হাদিস কা ঠিক তেমনি অজুর ফরশ চারটা অজু ভঙ্গের কারণ সাতটা কারণিবসাদস্তা মুস্ত হুমাইদি মুস্তাদ সহ হাদিসের জহিরা হাজার কোটিবার পড়বেন কিন্তু নামাজের ওয়াজিদ চোদ্দটি শিরোনাম দিয়ে নাম্বার দিয়ে দিয়ে একটা হাদিস পাবেন না এখন মুস্তাহিদরা কি করেছেন তারা কোরআন ঘেটে বের করেছেন কোরআন হাদিস থেকে যারা বের করেছেন তাদের দিকে সম্বন্ধ করে বলি এটি হানাফি মাজহাব এটি সাহায্য আসলে তো হানাফি সাহাফি মালিক তাদের মাজহাব না মাজহাবটা কোরআন এবং হাদিফের এখানে যারা আসছেন আপনারা এই কেউ সালাদ মানে জামাতে নামাজ পড়েন না প্রশ্ন করছে মাঝহ মানা জরুরি আমি বলি যা আগে মাঝহব বানা জরুরি আমি আল্লাহর কসম যদি করি আমার কসম ভাঙবে না বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ মুসলিম মাঝহব মানা সারা নামাজ পড়তেই পারবে না হ্যাঁ হ্যাঁ মনটা বুঝা গেছেন যে হয়তো বা ব্যক্তিরে মাইনা মাঝহ মানবা নতুবা তোমার এলাকার সলিম উদ্দিন কলিম উদ্দিনের মাঝহব মানবা কিন্তু মাঝহ তোমার মানতেই হবে কারণ আপনি অজু তো করবেন ওজু করবেন না আরে ভাই অজু করবেন না তো ওজুর ফরজ কয়টা কয়টা অজুর মুস্তাহাব কয়টা আমি তো কসম করেছি আল্লাহর কসম করে হাজার কুটিবার কসম করে বলতে আল্লাহর কসম করে বলি অজুর ফরজ সুন্নত কুটিবার কোরআন হাদিস করে শেষ করে ফেলবেন কিন্তু বেহস্তি জারে তালিমুল ইসলামে হেদায় কুদুরিতে কানজুদ্দাকায় কে যেইভাবে শিরোনাম দিয়ে দিয়ে নাম্বার আকারে অজুর ফরজ অজুর সুন্নত মেলে এতুর ফরজ শিখে নাই অজুর সুন্নত শিখে নাই নামাজের মাসাইল শিখে নাই নামাজের মাসালা না শিখলে নামাজটা গুরার্ডিম পড়বে কি আগে আগে যুগ বলে স্বীকৃতি দিয়েছেন সেই শ্রেষ্ঠ যুগের পৃথিবী বিখ্যাতিদের মাঝাব মেনে আল্লাহ মানি সৈয়ত মানিক আর এই সলিম উদ্দিন কলিমা সাল বা উনিশশো করা ইতি তাদের অনুসরণ করে সরিহত মানে পার্থক্য আল্লাহ রব আলিন আমাদের তাদের ফেতনা থেকে হেফাজত আওয়ালাম আল্লাহাম